الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المسلم نبينا محمد وعلى آله وصحبه أجمعينا ما بعض فقد قال الله تعالى في كلامه المجيد والفقان الحميد أعوذ الله من الشيطان الرجيم بسم الله شبحان الرحيم أحمد الله في البيع وحرم الربا شكور برسم الله تعالى الرجل যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা ছেড়ে রেখে আল্লাহর বাণী শোনার জন্য এখানে উপস্থিত করেছেন শতকুটি দুরু ইসলাম সেই ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি মিলবে আমাদের একটা হাদিস অনেকের জানা আছে বিশেষ করে আমাদের দেশের নয়নী বক্ত পড়ানো হয় সেটা হচ্ছে তালাবুল আলমিন আলাফুল্লি মুসলিম যে ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান পুরুষ মহিলার উপর খরচ এই ধর্মীয় জ্ঞানের ফরজের একটা সাইড আছে সার্বিকভাবে মানে ব্যাপক আকারে সেটা হচ্ছে ইমানের রোপণগুলো জানা ইসলামের রোপণগুলো জানা প্রত্যেকটা মানুষের উপর ফরজ তাকে অবশ্যই জানতে হবে এতে কারোর কোন ছাড় নাই তাকে অবশ্যই জানতে হবে এবং পরিপূরুক হিসাবে একসানও জানতে হবে এই দিনটা আপনার দিনের মৌরিক বিশ্বাস সেটা প্রত্যেকেরই জানা উচিত কিন্তু এছাড়া বাকি জ্ঞানগুলো আপনার শ্রেণী বেদে যে যার সাথে সম্পৃক্ত তাকে অবশ্যই জানতে যেমন উজির মার্কেটে যারা আছেন তারা ব্যবসা করছেন ব্যবসার সাথে জড়িত এবং পুরো বাথা এলাকায় অধিকাংশ মানুষ ব্যবসার সাথে জড়িত সুতরাং ব্যবসা সংক্রান্ত কিছু বিষয়ে যেগুলো না জানলেই নয় এমন কিছু ব্যাপারও অবশ্যই প্রত্যেককে জানতে হবে এমন যে আজকে আমি সমস্ত ব্যবসার পলিসি বুঝিয়ে দিব কারণ ব্যবসার ব্যাপারটা অনেক লম্বা চোরা কাহিনী এবং এই ব্যাপারে আপনার জ্ঞান এবং পাণ্ডিত রাখা এটা সহজ না। এ কারণে একজন আলেম সে তখন আপনার তাকে পণ্ডিত বলা যাবে যখন সে মহামারাত বা ক্রয় বিক্রয় সংক্রান্ত জ্ঞান পরিপূর্ণ রাখেন প্রত্যেক আলেমই আপনার নামাজের নিয়ম কারণ তারপরে রোজার নিয়ম কানুন হজের নিয়ম কারণ এগুলো বলা সাধারণ সবার জন্য সহজ প্রত্যেক আগামী বলতে পারে কারণ এগুলো চেঞ্জ হয় না এগুলোর গবেষণার প্রয়োজন হয় না কারণ এ বাদতের মধ্যে গবেষণা নিষেধ এ বাদত যেইভাবে রসইল আকামস ইসলাম দেখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদেরকে করতে হবে এখানে বাড়ানো প্রমাণের কোন সুযোগ নেই কিন্তু ব্যবসায়িক কর্মকাণ্ড এমন যে সেটা আপনার বিধান চাহিদ হয়ে যায় কারণ দুনিয়াতে আমরা যতদিন আসি বুদ্ধিমান যারা আমাদের মধ্যে আছে। তারা কিন্তু ব্যবসার পলিসি নতুন নতুন আবিষ্কার করে নতুন নতুন আবিষ্কার করার পর এই আবিষ্কৃত নতুন আবিষ্কৃত এই ব্যবসার পলিসি শরীয়ত সাপোর্ট করে না করে না এটা আপনার দিতে হইলে ব্যবসার শরীয়তের মূল পলিসি জানতে হবে এবং নতুন ফলসির উপর করে নিসকে ফিট করতে হবে তারপরে মশালা বাইর করতে হবে এটা কিন্তু মেধার প্রয়োজন গবেষণা ধর্মী আপনার মেধা না থাকলে এটা এত সহজেই কিন্তু বলা সহজে না এই কারণে যেই যেই সেই আলেমের কাছে আপনি ব্যবসায়ী জি জিজ্ঞাসা করে বসবেন এটা মারাত্মক এই সম্পর্কে আলেম খুব নগণ্য শুধু আমাদের দেশে না সৌদি আরবও যারা ব্যবসায়ী ফতুয়া দেন ব্যবসা সংক্রান্ত এরা খুব নগণ্য আলেম যারা অতি মেধাবী যারা গবেষণা করার যোগ্যতা রাখেন সবাই কিন্তু আলম খত যেগুলো আপনার গবেষণার প্রয়োজন হয় না শুধু খোঁজাখুঁজি করে কোরআন থেকে বের করে দেওয়া সেটাই হচ্ছে কাজ এই কারণে ব্যবসায়ী ব্যাপারটা এবং ব্যবসার আপনার এই জ্ঞানটা আপনার কোন যুগেই সীমাবদ্ধ থাকে না যুগে যুগে পরিবর্তিত হয় এটার পরিধি দিন দিন বাড়তে থাকে কেমন যত আসবে ব্যবসার পরিধি বাড়বে নতুন নতুন ব্যবসার পলিসি সৃষ্টি হবে সুতরাং সেটাকে একটা গন্ডিতে আবদ্ধ রাখা কখনো সম্ভব নয় বরং সেটা সেটার চলবে কিন্তু আগামীদের কাজ হচ্ছে যারা যোগ্য তারা ওই পলিসিকে সরিয়ে সম্মত কিনা সেটা দেখিয়ে দেবেন সুতরাং আজকে সবগুলো বলা সম্ভব না কিন্তু মৌলিক কিছু বিষয় যেটা না জানলেই নয় সেগুলো আমরা বলার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে যে এমন কিছু সূত্র বলব যেটা একজন ব্যবসায়ীকে অবশ্যই জানতে হবে ব্যবসার আগেই তাকে তার মধ্যে ব্যবসায়ী কর্মকাণ্ড সেটা যদিও দুনিয়ার সাথে সম্পর্ক কিন্তু একজন ব্যবসায়ীকে অবশ্যই নিয়ত খাঁটি করে সেটাকে আপনার এবাদতে রূপান্তরিত করা সম্ভব যদিও দুনিয়ার কাজ ব্যবসা করলে আপনার লাভ বাড়বে কিন্তু আপনি এটাকে আবাদতে রূপান্তরিত করতে পারেন কারণ ব্যবসায়ীরা নিজের দিনের বেশিরভাগ সময় কিন্তু ব্যবসায় চিন্তা দ্বারাই একজন ব্যবসায়ী অনেক সময় সে অল্প ঘুমায় পুরো দিনের তার ব্যবসায়িক চিন্তা কাজ করে মাথায় এমনকি ঘুমাইতে গেলেও দেখা যায় যে এক ঘন্টা সে ঘুমায় নাই চিন্তা চিন্তাটা মাথার মধ্যে কাজ করছে তাইলে আপনার বেশিরভাগ সময় প্রত্যেক দিনে চলে যাচ্ছে ব্যবসার চিন্তায় সুতরাং এটাকে যদি আপনি মানে এবাদতে রূপান্তরিত করতে পারেন তাহলে আপনার লাভবান হয়ে গেল এই কারণে প্রথম কাজ হবে যে নিয়োগকে খাঁটি করে নেওয়া কারণ বলেছেন যে সকল আমল নির্ভরশীল নিয়তের উপাস এবং যেটা নিয়োগ করবেন সেটাই পাবেন বাড়তি কিছু পাবেন না আপনি যদি নিয়োগ করেন ব্যবসায় মাধ্যমে যে আমার অর্থগড়ি বাড়বে আমি স্বচ্ছ হয়ে চলতে পারব কারণ কাছে আমার হাত পাততে হবে না তাই অতটুকুই পাবেন কিন্তু এই পাওয়ার মধ্যে নিশ্চয়তা নেই যতটুক বরাদ্দ ততটুকুই পাবেন সব ব্যবসায়ী কি বলার মালিক হয়ে যাচ্ছে না সব ব্যবসায়ী না আল্লাহ যতটুকু পাবেন না কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এই ব্যবসার মাধ্যমে ব্যবসার যে অর্থ উপার্জন করব আল্লাহর যত খাত আছে ধর্ম সকল খাতে আমি অংশগ্রহণ করবসাম বলেছেন আল ইসলাম আসক যে ইসলাম মানে হচ্ছে অনেকগুলো শেয়ারের সমান নয় আমরা শেয়ার বুঝি যে বড় ধ্বনি সে কিন্তু এক ব্যবসায় সীমাবদ্ধ থাকে না থাকে। অনেক ব্যবসা তার কাছে যে বড় ব্যবসায়ী হবে সে এক একসময় ব্যবসা শুরু করেছে কাপড় দিয়ে পরে দেখা যাবে সে চাউলের ব্যবসা নিয়ে বসে হ্যাঁ এরকম দল বৃষ্টার ব্যবসা নিয়ে বসে আছে হোটেলের ব্যবসা তৈর্য যেমন আপনি এই দেশে দেখেন না প্রত্যেকটা কোম্পানি মহাদ্দেব কোম্পানি তারপরে সবাই কোম্পানি যত বড় বড় আল্লাহ যে কোম্পানি সবাইকে দিন দিন তারা নতুন নতুন ভাবে ব্যবসা করেন হ্যাঁ কারণ তাদের ইচ্ছা পরিবেশের পরিবর্তনের কারণে কোনোটাই ধ্বস নামলেও যেন আমি টিকে থাকতে পারি দেখাবে প্রত্যেকটা মানুষের যাকে আল্লাহ শাহ ধন দিয়েছেন তিনি যদি ইচ্ছা করেন আল্লাহ শাহ যদি আমাকে অর্থ দেন তাইলে আমি প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে টাকা ব্যয় করলে আল্লাহ সন্তুষ্ট হবেন সেখানে আপনি ব্যয় করার সুযোগ পাব সেটাই বলতে হবে কখনো যেমন না হয় যে আমি অহংকার করবো আমার কত টাকার মালিক আমি সেটা বলে বেড়াবো অনেক আছে প্রতিযোগিতার চিন্তা আসে যে আমার এলাকার মধ্যে অমুক ধ্বনি আমার চাইতে বড় ওকে ডিঙ্গিয়ে যেতে হবে আমাকে আমার জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধ্বনি হতে কিছুদিন পর যখন ওকে ডিঙ্গিয়ে যায় তখন বলে যে আমাকে বাংলাদেশের মধ্যে বড় ধ্বনি হতে তারপর যখন বাংলাদেশের অতিক্রম করে তখন বলে যে আমাকে পরে আন্তর্জাতিকভাবে এসে আন্তর্জাতিক চিন্তার পরিধি বাড়ে হ্যাঁ এটা শেষ হয় না সুতরাং কখনো যেন আমার চিন্তা না থাকে যে আমি অহংকার করব এবং আমি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবো এবং বরফ দেখাবো এটা কখনো হতে পারে না যেরকম আল্লাহ শাহুখ কারণকে বলেছেন সৃষ্টি করে আপনার যেগুলোর মধ্যে ইসলামের আপনার বিরুদ্ধ আচরণ পাওয়া যায় ইসলামের ক্ষতি হয় সেই কাজে ইনভেস্ট করার চেষ্টা করে অনেকে দেখেন নাই আমাদের যে যখন শাহবাগীরা শাহবাগে অবস্থান করেছিল অনেক বড় বড় ব্যবসায়ী আপনার অর্থায়ন করেছেন তাই তার টাকাগুলো সে আল্লাহ বিরুদ্ধে চলে গেল এমন যেন না হয় এরকম ভাবে প্রত্যেকে নিজের ব্যবসার উদ্দেশ্য এটা রাখতে হবে যে আমি নিজকে হারাম সম্পদ থেকে দূরে রাখবো হালাল গানে আমি কামাই করব হারাম থেকে আমি দূরে রাখবো যদি আমি ব্যবসায় লাভবান হই তাহলে কমপক্ষে মানুষের কাছে আমার হাত থাকতে হবে না এবং আমি এই অর্থের বিনিময়ে আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে নিজে যেরকম আপনার সুবিধা পাবো অন্য মানুষকে সুবিধা দেওয়ার চেষ্টা করব আপনি অর্থ যদি পান নিজে আল্লাহর আনুগত্য করতে সুবিধা পাবেন না নাকি পাবেন আর আল্লাহর আনুগত্য করে আপনার জন্য সহজ হয়ে যাবে এরকম ভাবে অন্যের জন্য সহজ করে দিতে পারেন যেমন আপনি নামাজ পড়বেন আপনার বড় মসজিদের দরকার নেই কিন্তু আপনার এলাকা অনেক মানুষ আছে আপনি আপনার অর্থ দিয়ে বড় আকারে একটা মসজিদ বানাই দিলেন তাহলে অন্য মানুষের আদাতে সুযোগ হয়ে গেল না আপনার অর্থ দিয়ে আপনি মানুষকে নিজে যেরকম আবার রোধ করার সুযোগ সুবিধা পাচ্ছেন পাশাপাশি অন্যান্য মানুষকে সুবিধা করে দিতে পারছেন এই কারণে আল্লাহ কারণ যে তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে এটার মাধ্যমে তুমি কি করো আখেরাত কামানোর চেষ্টা করো কারণ তোমাকে আল্লাহ সম্পদ দিলেন এই উদ্দেশ্যে এই অর্থ দিয়ে যেন আখেরাত কামাইতে পারে সুতরাং প্রত্যেকের আমাদের নিজটা থাকতে হবে যে অর্থ দিয়ে আমি কি করব আখেরত কামানোর চেষ্টা করব বিশেষ করে যারা দরিদ্র শ্রেণীর আছে তাদের সহযোগিতা করব যারা বিপদগ্রস্ত আছে তাদের সহযোগিতা করব বিশেষ করে আমার নিঘটতম আত্মীয় স্বজন যারা আছে। তাদেরকে আমি বিশেষভাবে খেয়াল রাখবো তাদেরকে সম্মানিত করব তাদেরকে সবকা ফেরাত তাদের তাদের খবরাখবর নেওয়ার চেষ্টা করব এইগুলো হবে আমার কাজ এটা আগে থেকে নিজেকে পরিষ্কার করে নিতে হবে এবং আল্লাহ বলেছেন সূর্যের মধ্যে যে তুমি মানুষের প্রতি দয়া করো যেরকম ভাবে আল্লাহ রসান তোমার প্রতি দয়া করেছেন যখন আল্লাহ রসানু আপনাকে সম্পদ দিয়ে দয়া করেছেন তেমনি ভাবে এই সম্পদের কিছু অংশ আপনি গরিবকে দিয়ে তার উপর দয়া করেন সেটা হচ্ছে আপনার করণীয় কাজ এই কারণে হজরত আলাস আদেশের মধ্যে এসেছে যে আবুদ্দালহা রদি আলাহ রহানু তিনি মদিনার মধ্যে বিশেষ করে খেজুর বাগানের বড় খেজুর বাগানের মালিক তাঁর বড় একটা খেজুর বাগান ছিল এবং তার সম্পদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ সম্পদ ছিলেন সেই খেজুর বাগান এলাকা সেখানে একটা কুয়াও ছিল যেটা নাম বের হ্যাঁ এই কুয়া এলাকা এই খেজুর বাগানের ভিতরে ছিল এবং সেটা ছিল মুসিদ নবীর উল্টা সাইড মানে সামনে বলা বলতে রসিক আকরাম যখনই ওনার মন চাইত তখনই উনি ওই খেজুর বাগান এলাকায় যেতেন এবং সেখানে গিয়ে সেখানে সুমিষ্ট পানি পান করতেন যতক্ষণ তোমরা তোমাদের পছন্দ নিয়ে সম্পদ আল্লাহ পথে ব্যয় না করবে অথচ আমরা বর্তমানে কি করি নিজের যত নিকিষ্ট সম্পদটা টাকা যদি ছেড়ে গেছে তুরান হয়ে গেছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা বলছি কল্যাণ পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে যেটা সবচেয়ে সেটা যখন আল্লাহকে না দেবে আল্লাহর পথে ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত কল্যাণের নাগাল পাবে না এটা শোনার সাথে সাথে কাছে এসে বললেন হে আল্লাহ রসুল যে আল্লাহকে একটা কঠিন আয়াত নাজিল করলেন যে কল্যাণের নাগাল না যতক্ষণ পর্যন্ত আমরা পছন্দনীয় সম্পদ আল্লাহর পথে ব্যয় না করি আর আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পদ হয়েছে এই যে বীর হা নামক যে কুয়া সহ যে আমার বাগান বাড়ি সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে পছন্দ নিয়ম আমার সম্পদ সুতরাং এই সম্পদটা আমি আল্লাহর জন্য সৎকার করে দিলাম তাই নিয়ে নিজের সম্পদের মাধ্যমে তিনি পরকাল চাচ্ছেন হ্যাঁ যে আমি চাচ্ছি তিনি বলছেন আমি চাচ্ছি যে এটা আমার জন্য পরকালের জন্য স্টক হয়ে থাকবে যে পরকালে এটা দিয়ে আমি কি হব উপকৃত হব সুতরাং আপনি যেভাবে এটাকে ব্যয় করতে চান ডাকে দিতে চান যে আপনি ভালোভাবে সেখানে ব্যয় করবেন এটা একটা পলিসি কিন্তু এই নাই। আর মানসিকতা তৈরি হয় নাই যেমন আপনি আলদ হাজি কোম্পানির কথা শুনেন কিছুদিন আগে আলদ কোম্পানি মারা গেছে আপনার এই আলদি কোম্পানি কিন্তু আপনার যে সৎকার যে খাটটা আছে এটা কিন্তু বড় বড় আলমদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিয়েছেন কারণ একজন সত্যিকার যিনি ভালো আলেন এরা কয়েকজন মিলিয়ে রূপণ করবেন যে সতকা দিলে বেশি অনেকে দিতে থাকে আজে বাজে লোক যেগুলো সতকা দিয়ে আরো এদেরকে আরো অপরাধ করার সুযোগ করে দেওয়া হয় না এইভাবে সতকা দিবেন না এই কারণে হজরত আবুদ্াহি রসুলকে দায়িত্ব দিলেন যে বাগানটা আপনার হাতে ছেড়ে দিলাম আপনি যাকে যাকে দিতে চান আপনি নিজ। ইটা ভালোভাবে আমার জন্য সেইখানে আপনি ব্যয় করেন এইভাবে আছে এদের কাছে আপনার আপনার কি করে দিয়ে দেয়। যেমন আগে শেখ বিন বাজ ওসিমিন যারা ছিলেন বড় বড় আলেম তখন এরকম সিস্টেম ছিল অনেকগুলো কোম্পানি এদের থেকে লিখিত আনলে তখন সৎকা দিত একসময় আপনি দেখতেন এখন এগুলো কমে গেছে ওটা মারা যাওয়ার পর যে বড় বড় ধনী লোকেরা বলতো বড় কোনো প্রকল্পে চাঁদা মানে টাকা চাইলে বলতো যে করার যোগ্যতা অযোগ্য একজন সব টাকা নষ্ট করে দেবে না তুমি যে যোগ্য তুমি যে আমার দারিদ্রের সাথে কাজ করবে এইটার সাপোর্ট নিয়ে আসতে একজন যোগ্য আরাম থেকে যে তোমাকে চেনে এরকম হ্যাঁ এটা হচ্ছে বা কর্মকাণ্ড যে তাহলে দিল আপনি করেছেন এটা থেকে শিক্ষা যাই হোক বিষয় রূপান্তরিত হবে আপনি যে রূপান্তরিত হবে এটা দিয়ে আমরা পরকার লাভান হতে পারবো দ্বিতীয় নম্বর ব্যবসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে উত্তম চরিত্রের পরিচয় দিতে হবে একজন ব্যবসায়ীকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে পাশাপাশি হবে সিদ্ধিংদের পাশাপাশি এবং শহীদদের পাশাপাশি হবে তার মর্যাদা বেড়ে যাবে যদিও এই হাদিসটা অনেকে দুর্বল বলেছেন হ্যাঁ তারপরেও মানে সেটা কিছুটা সত্যতার কারণে বলেছিলাম হ্যাঁ কারণ হাদিসের অবস্থা বলে দিতে হয় হ্যাঁ এই কারণে একজন হাদিস দ্বারা সমর্থিত আপনার সত্যবাদী হতে হবে কি হতে হবে সত্যবাদী আপনি যেকোনো কারোর সাথে চুক্তি করেন সত্যভাবে ভাবে আপনার করতে হবে ডেট দিবেন সত্যিকার ডেট দেন যেটা আপনি দিবেন বলে নিশ্চিত ব্যবসায়ী চুক্তি করে আরেকজন থেকে আপনার শেয়ারে টাকা নেয় শেষ পর্যন্ত কি করে না সঠিকভাবে হিসাব কিতাব করে আছে এরকম অধিকাংশ ব্যবসায়ী আপনি দেখবেন অনেক বুজুর্গ মানুষ দেখতে খুব বুজুর্গের মত লাগে আমরা অনেককে দেখি শেষ পর্যন্ত বিচারও করা লাগে দিন দারু খুব বুজুর্গ মানুষ মানুষের থেকে টাকা নিয়ে শেষ পর্যন্ত খাটাইছে কোন হিসাব কিতাব নাই তার হাতে আসছে মানবের সেপ আমার পরে শেষ পর্যন্ত ঝগড়া লাগিয়ে গেলে মূল টাকাটা ফেরত দেয় হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় দোষ না আপনি যখন ব্যবসায় টাকা নেবেন সত্যবাদী হতে হবে আমার উদ্ধার হতে হবে পুঙ্খানো পুঙ্খুরাবে যেইভাবে চুক্তি করলেন যে তোমাকে ব্যবসা করে এত পার্সেন্ট দিব সুতরাং আপনার প্রত্যেকটা পণ্য তন্নতন্ন করে হিসাব করতে হবে কত লাভ করতে তার পার্সেন্টেজ কত আসছে নতুন আপনার এই সম্পদ হারাম হয়ে যাবে আপনি সে তো আমি ব্যবসার জন্য দিয়েছে শেষ পর্যন্ত কি মূল টাকাটা ফেরত নেওয়ার জন্য দশ বছর পরে অনেকে তো মূল টাকাও পাইবে পায় না এটা হচ্ছে যেগুলো একটু আলমঘুসের একটু আল্লাহর ভাই আছে সে শেষ পর্যন্ত বিরক্ত করতে করতে মূল টাকা দেয় আর বারকার কিছু আছে তো টাকাই দেয় না সুতরাং একজন যে ব্যবসায়ী তার জন্য এই দুইটা গুণ প্রথমে দরকার তারপরে পাশাপাশি যেটা দরকার অল্পতে তুষ্ট থাকা এটা আরেকটা ব্যবসায়ীর জন্য গুণ দরকার না আপনার অস্থিরতা শেষ হবে শুধু খাই খাই ভাব থাকবে কোনোদিন কি ব্যবসার মোসল থাকে না পশ্চিমকালেও না সুতরাং আপনি যে সময় যতটুকু পাইবেন মনে করবেন আল্লাহ আজকে আমার জন্য এতটুকু বরাদ্দ করছেন সুতরাং আপনি অল্পতে তুষ্ট থাকার মেজাজ সেটা আপনাকে রাখতেই হবে যদি আপনি সত্যিকার ব্যবসা করতে যান এই কারণে হজরত আনাসিক বর্ণিত তিনি বলেন যে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় তার মধ্যে প্রথম জিনিস যেটা সেটা আছে আপনার যে অস্থিরতা ভাব কিভাবে বেশি কামানো যায় এই যে একটা অস্থির চিন্তা এটা কিন্তু কেউ যদি নিজের মাথায় রাখে ধ্বংস হবে মানে সবসময় না আপনি নিয়মতান্ত্রিক ভাবে অগ্রসর হইতে আল্লাহ যেটা আপনার জন্য বরাদ্দ করছেন এটা সহজেই আসবে এত অস্থিরতার প্রয়োজন নেই দ্বিতীয় নম্বর হচ্ছে ওহম কেউ যদি নিজের মনের কথা মানে চলে ওই যে কত কথা গায় বুঝলেন না হ্যাঁ মন যদি আপনি মনে যা আসে তাই করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবে না মনকে নিয়ন্ত্রণ করতে হবে শরীরের দিয়ে হ্যাঁ আল্লাহকে ভয় করে যেটা আল্লাহ করতে বলছেন সেটাই কারণ মনকে বাইরে থেকে পুশিং দেয়তান্ত সুতরাং শৈতান তো মনের উপর বিস্তার করতে জয়ী হইতে চেষ্টা করবে কিন্তু আপনি কেন এই মনের কথা মনে চলবেন কারণ এটা নিয়ন্ত্রণ করে তো আল্লাহ কিন্তু শৈতান তো ডিস্টার্ব করেই আপনি শয়তানের যে ভাব সৃষ্টি করবে যদি হয়ে যাবেন যে আত্মধরিতা যেটাকে বলা হয় যে নিজে মানে বড় মনে করা অহংকারী হয়ে ওঠা এটা কিন্তু মানুষের ধ্বংসের মত যখন অহংকারী হয়ে উঠে তখন অন্য মানুষকে সে নিচু হবে এবং ওয়াদা রক্ষা করার চেষ্টা করতে হবে এবং অধিকার আদায় করতে হবে আপনি যার সাথে যে ওয়াদা দিলেন যে অমুককে অমুক তারিখে টাকা দিবেন অবশ্যই ওয়াদা রক্ষা করতে হবে উমুক যার সাথে আপনার ব্যবসায়ী লেনদেন আছে যখনই বলবেন তখন বুঝে শুনে বলবেন এবং ডেট রক্ষা করার চেষ্টা করবেন তখন আপনার কিন্তু আপনার আস্থা বাড়বে এর আপনার লাভবান পাবেন লসে করবেন না কিন্তু আমাদের হচ্ছে চরিত্র হঠাৎ করে লাভবান পেতে চাই কিন্তু পরে দেখা যায় যে অস্থিরতা কাটলো না এই কারণে আপনার ওয়াদা যেন ঠিক থাকে তখন মানুষ আপনার উপর আস্থাশীল হবে আর এই আপনার ওয়াদা ঠিক থাকার কারণেই মুসলমানরা আগের যুগে ব্যবসা করে উন্নতি লাভ করেছে যে ওয়াদা রক্ষা করতে পারে তার সাথে সবাই ব্যবসা করতে চায় যে ওর সাথে ব্যবসা করে আরাম আছে নাকি বাস্তব আপনি নিজেও যদি যার সাথে যেমন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা তোমাদের চুক্তি অবশ্যই রক্ষা করতে হবে যার সাথে যে চুক্তি থাকবে অবশ্যই আপনাকে রক্ষা করতে হবে এরকম ভাবে পাশাপাশি একজন ব্যবসায়ী যে থাকা উচিত সেটা আছে যখন আপনি কাউকে দেনা থাকেন। যে কাছ আসেন আপনি তখন এই দেনা দেওয়ার ক্ষেত্রে আপনাকে সহশীল ভূমিকা পালন করতে হবে একজনের চাইতে আসে টাকা আপনার থেকে সে পাওনা পাইবে আপনি তাকে আরো দমক দিয়ে দেন আসেনা এরকম যে মেজাজ বুঝে না